والسلام যে প্রান্তে বসে দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগুল আমরা পরস্পরের আলোচনা করছিলাম কবিরা গুনাগুলোকে নিয়ে যাতে করে আমরা কবিরাগুনা গুণা জেনে এর থেকে বেঁচে থাকতে পারি আর কবিরাগুনার গুনার ভয়াবহতা এতটাই তৌবাক না করা ছাড়া রব্বুল আলামিন তা ক্ষমা করেন না কিন্তু আমাদের মাঝে অনেকভাবেই আজ কবিরাগুনা ছড়িয়ে রয়েছে সুতরাং নিজে নিজের পরিবার আপত্জন সবাইকে নিয়ে কবিরাগুনা থেকে বেঁচে থাকবো এই প্রত্যয়েই আমাদের এই উদ্যোগ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগন আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণাহ নিয়ে যেটা আমাদের ডানে বামে সামনে আর পিছনে সর্বত্রই হয়তোবা হচ্ছে আর তা হলো নেতা শাসক বা ইমাম কর্তৃক তার অধীনস্থদেরকে ধোঁকা দেয়া বন্ধুগণ ইসলামী শরিয়াতে ইমাম একটি মৌলিক শব্দ যদিও দুর্ভাগ্যজনক সত্য আমরা আজ ইমাম বলতে বুঝি যে ইমাম মানে মসজিদের চার দেয়ালের ভিতরে যিনি নামাজ পড়ান তিনি কিন্তু না ইসলামী শরীয়ত বলে ইমাম হলেন তিনি যিনি মসজিদে তো বটেই মসজিদের বাহিরেও নেতা সর্বত্র যার কর্তৃত্ব সবাই মেনে নেয় সর্বত্র এক্সিকিউটিভ পাওয়ার যার হাতে তার নাম ইমাম যদিও দুর্ভাগ্যজনক সত্য আজকের পৃথিবীতে ইমাম অতটা আলাদা হয়ে গিয়েছে যারা হয়তো মসজিদে নামাজ পড়ছেন তারা একজন ইমামকে মানছেন আর যিনি মসজিদে ইমামত করছেন তিনি বাহিরের ইমামত করছেন না আর এই যে ইমামত দুই ভাগ হয়ে যাওয়া এটাকে কোনো কোনো ফকি বলেছেন ইমামতে কোবরা আর ইমামতে সোগরা তার মানে ছোটো ইমামত আর বড় ইমামত কেবল মসজিদের চার দেয়ালের ভিতরে ইমাম যিনি তিনিও একজন ইমাম তিনি নেতা আর হ্যাঁ সমাজে বাহিরে যিনি নেতৃত্ব দেন জীবনযাত্রার সকল বিষয় নিয়ে দেশ আর জাতি আর রাষ্ট্রকে তিনিও ইমাম তিনিও নেতা একটা সোনালী সময় পৃথিবীতে ছিল যখন যিনি সমাজের নেতা এক্সিকিউটিভ প্রধান নির্বাহী প্রধান তিনি মসজিদ ও ইমাম ছিলেন মসজিদের যিনি ইমাম তিনি ছিলেন সমাজের ইমাম এক এবং অভিন্ন ছিল আর এই অবস্থাটাই চালু করেছিলেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী হুসাল্লাম এটা কন্টিনিউ ছিল খোলাফায় রাশিদুন আবু বকর সিদ্দিক আফান হয়ে আজিজ হয়ে অনেক পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা নিজেরা সত্য থেকে বিচ্ছুত হওয়ার কারণে কোরআন এবং সন্ন্যার আদর্শ থেকে দূরে চলার কারণে আজ ইমামত আলাদা হয়ে গিয়েছে দুইটা আলাদা বিষয় হিসেবে আমাদের মধ্যে পরিচিত হয়েছে কিন্তু রব্বুল আল আমিন আমাদেরকে অতি সত্তর ইমামতের এই ক্ষেত্র আলাদা হয়ে যাওয়া থেকে উদ্ধার করুন আমরা সবাই বলে আমিন যেদিন সমাজের নেতা মসজিদের নেতা হবেন মসজিদের নেতা সমাজের নেতা হবেন সেদিন হয়তোবা মানুষ আরও বেশি উপকৃত হবে মানুষ আরও বেশি নিজের অধিকার লাভ করবে পৃথিবী আরও তত্ত্ব বেশি বাসযোগ্য হবে আল্লা ততদিন পর্যন্ত আমাদের কাজ করার তৌফিক দিন আমিন কিন্তু বন্ধুগণ বর্তমান বাস্তবতায় যেভাবে আমরা দেখতে পাই যে ইমামত মসজিদের একটি ইমামত আরেকটি হলো সমাজের ইমামত সমাজের ইমামত বলতে আমরা বুঝি শাসক বা নেতৃত্বকে হ্যাঁ কোনো কোনো শাসক অবশ্যই নেতৃত্বের বাস্তবতাই হন আর কোনো কোনো নেতা শাসক নাও হতে পারেন আর তাই এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটি হলো নেতৃত্ব একটি হলো শাসক আর একটা হলো সত্যি ইমাম বলতে আমরা যা বুঝি সেই ইমামত আর এই তিন অবস্থান থেকে শাসক যিনি তিনি যদি ধোঁকা দেন তার শাসিতদেরকে এটা হলো কবিরা গুণা নেতা যাকে লোকজন মানে চার পিছনের লোকজন স্লোগান দেয় যারা আনুগত্য করে তিনি যদি মা তার অনুসারীদেরকে ধোকা দেন এটা তার কবিরা গুণা ঠিক এমনি ইমাম তার দায়িত্ব পালন ঠিক না করে আমানত ঠিক মতো যদি আদায় না করে ধোঁকা দেন এটাও কবি রাখুন যদিও এক এবং অভিন্ন ছিল ইমামতটা আজ তিনটি বাস্তবতায় আলাদা হয়ে গিয়েছে তাই তিনটি অবস্থান থেকেই ধোঁকা দেওয়াটা কবি রাখু না বন্ধুগণ আজকে আমাদের দেশ আর জাতি আর পৃথিবীতে যেন এই ত্রিবিধ জায়গা থেকে ধোঁকা দেওয়াটা স্বাভাবিক হয়ে গিয়েছে তাই কবি নজরুল বড় করে বলেছেন তখ্তে তখ্তে আজ কম বক্তের মেলা বসেছে তখ্তে তখ্তে কম বসে মাতলামি খেলায় ছড়িয়ে পড়েছে আর তাই পৃথিবীতে মানুষের অধিকার নাই শান্তি আর সুখ নাই শান্তি বলে কেবল শান্তিকেই মানুষ খুঁজে বেড়াচ্ছে কিন্তু বনে হয় শান্তিও মারা গিয়েছে ওর মা বাবাও মারা গিয়েছে ওর ঘরে ওর ঘরে বাতি জ্বালানোর মতো আর কেউ কারণ ধোঁকা এত বেশি হচ্ছে এত বেশি ধোঁকা দেয়া হচ্ছে যে আজ ধুকার সর্বস্বে নেতৃত্ব শাসক আর ইমামরা যেন বসে রয়েছে আল্লাহেদায় আতনসিব করুন আমি বন্ধুক শাসক ধোঁকা দেয় বলে শাসিতরা নিপীড়িত হয় নির্যাতিত হয় কারণ শাসক তো ক্ষমতার মস্ন দে এক্সিকিউটিভ চেয়ারে বসেন এই জন্যেই শপথ নিয়ে বসে যে সে তার নির্ধারিত সীমানায় নির্দিষ্ট দায়িত্বে সকল জনসাধারণের মৌলিক অধিকার পূর্ণ করবে যেমন কোনো একটি দেশের যখন রাষ্ট্রপ্রধান সরকার প্রদান হন তিনি তার সংবিধান রক্ষা করার জন্যে ওয়াদদ্ধ হয়ে ক্ষমতায় বসেন কিন্তু বসে ক্ষমতায় তার ওয়াদা কতটুকু রক্ষা করেন আজকে পৃথিবীময় প্রত্যেকটি রাষ্ট্রভিত্তিক আলাদা বাস্তবতায় চিন্তা করা উচিত শুধু তাই না ক্ষমতায় বসার আগে ওই নেতা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার ময় হিসেবে যখন নির্বাচন অথবা নির্বাচনী ওয়াদা মানুষের সামনে তুলে ধরেন কত এমন হয় মনে হয় যেন রাস্তাঘাট সোনা দিয়ে বাধায়ে দেবে কিন্তু ক্ষমতায় বসলে পরে ওই সর্বসাধারণের কথা কি আর স্মরণ থাকে কতজনে শুধু তাই না নেতৃত্ব যারা দেন যারা নেতা যাদের ডাকে মানুষ জীবন দিয়ে দেয় অর্থবিত্ত সম্পদ সব দিলে দেয় কিন্তু ওই নেতারাও তার কর্মীদের কথা কতটুকু স্মরণ কতটুকুন তাদেরকে ধোঁকা না দেয় আজ সর্বত্র ধোকার রাজ্য চলছে যদি খুব বেদনার সাথে বলি যে মসজিদ মসজিদগুলোতে যারা ইমাম তারাও কতটুকুন বা দায়িত্ব পালন করি কতটুকুন বা আমানত আদায় করি কারণ এটি কথা খুবই সত্য একটি নির্ধারিত এলাকার অথবা একটি মসজিদের একজন ইমাম বা খাতিব তিনি যদি সৎ সততা এবং আমানত দারিতার সাথে দায়িত্ব পালন করেন তাহলে সব বেটা সোজা হয়ে যেতে বাধ্য যদি সুতখুর ঘুষকুর এবং অন্যায় অনাচারকারীদেরকে পাত্তা না দিয়ে ইমাম তার আমানত পালন করতেন তাহলে এই সমাজে অবশ্যই দুরাচারিতা অনেক কমে যেত বন্ধু আমাদের সমাজে এই ত্রিবিধ বাস্তবতায় তিনটি অবস্থান থেকে এই হচ্ছে আর যে এই তিনটি অবস্থানে যারা রয়েছেন তারা যদি ধুকা দেয় এই ধোঁকাটা হলো কবিরাগোনা অপরাধ তৌ বাচ্চারা রব্বুল আলমিন ক্ষমা করবেন না তৌ বাচ্চারা অবশ্যই রব্বুল আলমিন ক্ষমা করবেন না কিন্তু আজ এই ধুকা চলছে আর ভাবে। এই ধোকা দেয়ার সাথে আমরাও সামিল রয়েছি কোনো কোনোভাবে বাহবা দিয়ে ধোঁকাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি রাষ্ট্র এবং সরকার প্রধান বা শাসকরা যে ধোকা দেন শাসকরা ধোঁকা দেন বলেই জাতি আজ বিভ্রান্ত ক্ষুধার্ত বস্রহীন বাসস্থান যে শাসক তার নির্ধারিত শাসন এলাকার সকল মানুষের মৌলিক অধিকার দেয়ার ওয়াদা পূর্ণ করতে চায় সে তো উমর ইদুল খতাব রাদিয়াল্লাহত অনুসরণ করে কারণ উমর রাজিয়াল্লাহর বলেছিলেন ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় আমি উমরকে কে আমতের দিনে জবাব দিয়ে করি উমর রাদি আল্লাহ ধুকাদেননি বলে কেউ মজলুম ছিল না কেউ শোষিত ছিল না বরং ফরুখ বর আক্ষেপ করে বলেছেন আজকেরই সময়ে আজ উমর পন্তী দিকে দিকে প্রয়োজন পিঠে বুঝা নিয়ে সারি দেবে যারা প্রান্তর প্রাণপণ ঊষর মরুর অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদেরই খুঁজিয়া ফিরিছে সর্বহারা সর্বহারা আজকে উমর রাদিয়াল মতো শাসক খুঁজে ফিরে কারণ উমর রাদিয়া তো আলামহ নিজের পিঠে বহন করে নিয়ে গিয়েছিলেন খাদ্য তার শাসিত জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণের জন্যে আমরা তো গল্প অনেকেই জানি উমর আল্লাহ রাতের বেলায় ঘুরে বেড়াতেন শাসক শাসিতের অবস্থা দেখতেন আজকে আমাদের অবস্থা তো নেতারেত্রী যারা শাসক নির্বাহী অবস্থানে পৌঁছে যান তারা গার্ড ছাড়া বের হতে চান না যাদের ভুটে ক্ষমতায় গেলাম ক্ষমতায় গেলে তাদের থেকে আলাদা হয়ে গেলাম কত জাতের গার্ড ভুলে যাই তাদের এটা কি ধুকা নয় সফানা হেফাজত করুন বন্ধু করুন ওমরদুল খত্তা আবরাদি আল্লাহতাল আনহুক রাতের বেলায় ঘুরে বেড়াতেন তিনি একটি মরুভূমির মধ্যে হঠাৎ গিয়ে দেখলেন এক মা কি যেন পাতিলে রান্না করছে তার বাচ্চারা কান্নাকাটি করছে একটি পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ল অমর অনেকক্ষণ দেখে পরে মাকে জিজ্ঞেস করলেন তুমি কি রান্না করছিলে আর বাচ্চারা কি জন্যে কাঁচছিল উম খাত্তা আবরাদ প্রশ্নের উত্তরে ওই মরুর প্রান্তরে তাবুর ভিতরের বাচ্চাদের মা বলল। দেখো আমার ঘরে খাবার নাই বাচ্চারা খাবার চেয়েছিল আমি বাচ্চাদের ধোঁকা দেওয়ার জন্যে এমনি রান্নার পাতিলে সিদ্ধ করেছি পানি ওদেরকে বলেছে খাবার হবে ওরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে ওনার কাঁদতে আপনার দিয়ে অল্লা তাড়াতাড়ি দৌড়ে গেলেন নিজের কাঁধে করে আটার বোজা বহন করে নিয়ে এলেন নিজে ওই মহিলার সাথে বসে নিজে রুটি করে বাচ্চাদের উঠে খাওয়ালেন আর বললেন তোমরা অভুক্ত থাকা আমার দায়িত্বের ব্যর্থতার প্রমাণ আজকে যারা শাসক তারা কি এমন দায়িত্ব পালন করি বন্ধুগণ শাসকদের থেকে ধোঁকা না পাওয়া শাসিতের অধিকার নির্দিষ্ট থাকা সবগুলো আরও কিছু বিষয় আমরা এই ব্যাপারে আলোচনা করব একটু বিরতি নিচ্ছি আমাদের ছেড়ে যাবেন না एक खुनी फिरे शेख चलते सरल पथे स्वर्गर पाने जेते जरा गुना जीवन बाचाईम हवारक आदाय शिथार उपाय खुजते মুমিনের প্রতিটি কাজই তার জন্য সচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার ওপর কোন বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেই মুসলিম চতুর্থ খণ্ড мун golonganউ উত্তায় হাদিস সংখ্যা 7138 ন রাসূল কথা থেকে কার মাধ্যমে ওহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জেনে ব্যবহার করে সেই জেনে ব্যবহার করতে হবে কোন দ্বারা হুসেন্লাহ খান মাদানীদুল আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা कैम छहल्लम कथा हादिस एर इतिबमयर क्रम विकास परवर्ती अनुष्ठान पिस সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ছোট্ট বিরতির পর বন্ধুগণ আবার আমরা ফিরে এলাম আমরা শুনছিলাম তিনি নিজ হাতে শাসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রুটি তৈরি করে বাচ্চাদের খাইয়েছেন নিজের পিঠে বোঝা বহন করে নিয়ে গিয়েছেন আজকে কি এমন শাসক আমরা আর পেতে পারি না নাকি শাসিতরা না খেয়ে মারা যাবে শাসক ধারাবাহিক শাসনই করে যাবেন এটাই কি পৃথিবীর নিয়ম এটি কি ধোঁকা নয় আজকের পৃথিবীতে শাসকদের দ্বারা ধোঁকা হচ্ছে অনেক অনেকভাবে আমরা যদি শাসকদের ধোঁকার প্রেক্ষাপটগুলো ব্যাখ্যা করি তাহলে দেখতে পাই যেমন আমরা আগে আলোচনা করলাম শাসক হিসেবে মনোনীত বা নির্বাচিত হওয়ার আগে শপথ গ্রহণ করার আগের ওয়াদা চুক্তি প্রেক্ষাপট এই জিনিসগুলো ভুলে যাই এর দ্বারা ধোঁকা দেয় দ্বিতীয়ত ক্ষমতায় বসার পরে দায়িত্ব হলো। মানুষদের সকল অধিকার প্রতিষ্ঠিত থাকার ব্যবস্থা করা আইনানুকভাবে বিভিন্ন দেশ এবং জাতির সংবিধান এবং শাসন ক্ষমতার ভিত্তিতে আইনের অনুকুলে থেকে কিন্তু পৃথিবীর কোন দেশ কোন শাসক আজ আইনের অনুকুলে তার সকল শাসিতের অধিকার নিশ্চিত করে বরং বিভিন্ন ওয়াদা ক্ষমতায় গেলে ভুলে যাওয়া আইনের শাসনের কথা বলে ক্ষমতায় গিয়ে আইনের শাসন ভুলে যাওয়া নিজে ক্ষমতার বাহিরে থাকা অবস্থায় যা জিনিসগুলোকে খারাপ বলা হতো ক্ষমতায় আসলে নিজের প্রতিপক্ষ দমনের জন্যে তাকেই কঠিনভাবে গেরে দেওয়া ধোঁকা দেওয়া হচ্ছে শুধু তাই না ক্ষমতায় যাওয়ার জন্যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে নামাজ রোজা হজ জাকাত করা হচ্ছে যেমন জাকাতের নামে মহরা দেওয়া হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে জাকাত দিচ্ছে যাতে ভুট দেয় মানুষ না এটা ধোঁকা শুধু তাই না হজ উমরা করে হজের লেবাস দিয়ে মানুষকে ধোঁকা দেয়া হচ্ছে শাসকদের থেকে এমন ধোঁকা আজ ছড়িয়ে পড়ছে আর যারা ধোঁকা দেয় ওরা কি ওরাও কি নিরাপদ থাকে পৃথিবীর বুকেই দেখা যায় যারা সেলুট করে ওরাই লাগতে পারে এগুলো ধুকার ফসল ধোঁকা দেয়ার পরিণাম দুনিয়ার পরকালে তো আসেই শুধু তাই না আর অনেক প্রেক্ষাপটে শাসকদের দ্বারা ধোঁকা হয় তা যেমন তা যেমন আইনের নাম করে টি শাসন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যারা ক্ষমতার বাহিরে তাদের জন্যে আইন কঠোর আর আমি ক্ষমতায় আমি এবং আমার আপনজনদের জন্যে আইনের কোনো ভালাই নাই এটাও ধোঁকা বন্ধুগণ টি কেমনি ভাবে ধোকা আজ সর্বত্র যারা এমন ধোঁকা দিচ্ছেন ধোকার সাথে জড়িত তারা কবিরা গুনি তো বা না করলে রব্বুল আলমিন ক্ষমা করবেন না বন্ধুগণ তারপরে যদি দ্বিতীয় প্রেক্ষাপট বলি নেতা নেতাদের পক্ষ থেকে ধোঁকা দেয়া হচ্ছে নেতৃত্ব মানেই হলো মানুষ যাদের অনুসরণ অনুকরণ করে মানুষ যাদের কাছে নিজের সুখ এবং শান্তির আশ্রয় খুঁজে পেতে চায় বিভিন্ন ধরনের কথাবার্তা নেতারা বলেন কিন্তু নেতার কথায় কর্মীরা যতটা নিবেদিত হয় নেতা কি তার কর্মীদের প্রতি ততটা নিবেদিত অবশ্যই হয় না বরং ধুকা ওমর আব্দুল খত্তা আবরাদ আরেকটি ঘটনা বলি নেতা তার অনুসারীদের প্রতি নিবেদিত হয় এতটাই যেমন অমুদুল খত্তা আবরাদী আল্লাহ রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন নরু অমির মধ্যে हठात गए बृद्धमा तर जुवती मे दूध पानी मिसाओ पानी दूध मिक्स खरज बस मे खलिफतुल मुस्तीिमी निषेध कर देख तुम खालीफाइ घुमा देखें मिसाइ दाओ माइकता बोलार पर मेना बोल ना मादी चार खालीफा शी आल्ला तो देखें উমর রদিয়াল শুনলেন তাঁবুর বাহিরে দাঁড়িয়ে টুকে আনলেন নাম্বার যে মেয়ে নেতার আনুগত্যে আল্লাহর অনুসরণে রব্বুল আলমিনের ভয়ে নেতার আদেশ যতার্থ প্রতিপালন করেছে সেই আদর্শ মেয়ে হতে পারে তাবুতে বসবাসকারী বেদুহীন কিন্তু উমর রদিয়াল্লা তরুণ নিজের পুত্রবোধূ করে ওই মেয়েকে ঘরে নিয়ে আসলেন আজকে আমাদের মধ্যে কি এমনটা রয়েছে বরং নেতানেত্রীরা বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে তার কর্মীদেরকে কথা আর আচরণে লেনদেন আর আখলাকে বিভিন্নভাবে আজ ধোঁকা আর এই ধোঁকার ধোঁকায় আজ কবিরা গুণাহের শয়লাভ হয়ে গিয়েছে বন্ধুক এবার যদি বলি ইমাম নামে আর কামে যারা ইমাম যদিও কেউ কেউ বলেন যার নাই কোনো গতি সেই করে ইমামতি কারণ ওই মসজিদের চার দেয়ালের ভিতরের ইমামত কিন্তু বন্ধুগণ এটাও একটি আমানত এই আমানত যোগ্য ব্যক্তির কাঁধে দেওয়া উচিত শাসন ক্ষমতা নেতৃত্ব এবং মসজিদের ইমামত অবশ্যই যোগ্য ব্যক্তির কাঁধে দেওয়া উচিত এবং এই যোগ্যতা হতে হবে দুইটি বাস্তবতায় এক নাম্বার গভীর জ্ঞান দুই নম্বর শারীরিক যোগ্যতা গভীর জ্ঞান যার নাই সে নেতা হতে পারে না শাসক হতে পারে না ইমাম হতে পারে না শারীরিক যোগ্যতা যার নাই সেও ইমাম হতে পারে না তা হতে পারে না শাসক হতে পারে না কিন্তু আজ হচ্ছে উল্টো আর তাই তো ধুকা অথচ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহাম জানিয়েছেন সহি আল বোখারের কিতাবল আলমের প্রথম হাদিস রসুল সল্লসলামের সাথ করেছেন এই পৃথিবীতে ক্যামত শুরু হবে মহাধ্বংস শুরু হবে তখন যখন কোন গুরু দায়িত্ব পালনের জন্যে যোগ্যতাহীন কাউকে দায়িত্ব দিয়ে দেয়া হল। অযোগ্য ব্যক্তি দায়িত্বপূর্ণ চেয়ারে যখন বসবে তখন কেমত শুরু হবে আমানত যখন ধ্বংস হতে থাকবে তখন কেমত শুরু হবে আর আমানতের সর্বশ্রেষ্ঠ বাস্তবতা হল ক্ষমতা শাসন ক্ষমতা নেতৃত্ব আর ইমামত আজকে তো তাই সারা পৃথিবীময় আজ যে অন্যায় অনাচার অবিচারের মূল কারণ শাসন ক্ষমতায় অযোগ্যদের অবস্থা শুধু তাই না যথার্থ নেতৃত্বের শর্ত দুইটি এক জ্ঞানের গভীরতা ওয়াল জিসম এবং শারীরিক সক্ষমতা তাই গভীর জ্ঞান এবং শারীরিক যোগ্যতা যার নাই সে তো দেবে সে ইমাম হওয়া উচিত নয় নেতাও হওয়া উচিত নয় শাসন ক্ষমতা তো অবশ্যই উচিত নয় বন্ধুগণ আমাদের দেশ আমাদের জাতির মসজিদগুলোতে আজ যারা ইমাম তারা কতটুকু অ্যালমি যোগ্যতা রাখেন অবশ্যই প্রশ্ন সাপেক্ষ বিষয় নিজে না জানলে আরেকজনকে কেমনে জানাবে যার মধু নাই মৌ ছাকে সে আরেকজনকে কেমনে মধু দেবে সুতরাং যার জ্ঞান নাই সে আক্ষরিক বাস্তবতার আমাদের দেশ জাতির মসজিদের ইমামত করতে গিয়েও ধুকা দিচ্ছে জানে না বলে দিচ্ছে আল্লাহর কথা রসুলের কথা রসুল এবং রব্বুল আলমিনের নামে মিথ্যা কথা বলছে বিদাতকে ইবাদত বলছে খোরাফাতকে সবের কাজ বলছে দুর্ভাগ্যজনক বিষয়ে এর দ্বারা মানুষ ধুকা পাচ্ছে ধোঁকা ব্যক্তি নিজের কথা নিজে আল্লাহর কাছে বলবে হয়তো ইমাম সাহেব বলছে না আগে আমারে দাও আমার পকেট টাকা দাও আমি তোমার কথা বলে দেব ভাড়া টিয়া হচ্ছে আল্লাহ না আল্লাহর কাছে কি কোনো ব্যক্তি নিজের কথা পৌঁছে দেওয়ার জন্য ভাড়াটিয়ার দরকার এর দ্বারা ধোঁকা দিচ্ছে মানুষকে এই বাদাত আখলাপ এর প্রত্যেকটি ব্যাপারে মানুষকে ধোঁকা দিচ্ছে আর এই ধুকাত এই ধুকার কারণে মুক্তাদিরা বিভ্রান্ত হচ্ছে সবের কাজ মনে করে বিধাত করছে সব না হয়ে উল্টো অপরাধ হচ্ছে আল্লাহ সুফহা যা বলেননি তা বলে দিচ্ছে হচ্ছে। রবুল্লা আলমিনাল যা করেননি বলেননি তা করতে বলছে এর দ্বারা মিথ্যা রূপ হচ্ছে ধুকা তো হচ্ছেই মিথ্যারূপ হচ্ছে বরং মানুষ অনেক ইবাদত করছে অনেক নামাজ রোজা হজ জাকাত করছে কিন্তু না এবং তার রসুল সাহা নির্দেশিত পন্থায় ইবাদত না হওয়ার কারণে অনেক পরিশ্রম হওয়া সত্য কবুল হচ্ছে না সারা জীবনে একবার হয়তো হজে যাচ্ছে কিন্তু হসটা রসুল সাহায্যের মতো করেনি হস্তাই হলো না সারা জীবন নামাজ পড়ছে কিন্তু রুকু আর শেষদা নামাজ রসুল সাহায্য শিকানো পন্থায় হয়নি বলে নামাজটা হচ্ছে তাই ধুঁকা হচ্ছে তাই ইমামের পক্ষ থেকে ধোঁকা নেতার পক্ষ থেকে ধোঁকা শাসকের পক্ষ থেকে ধোঁকা কবিরাগুনা। এই কবিরাগুনায় গুনায় আমরাই লিপ্ত হয়ে রয়েছি বন্ধুগণ আসুন না তাই নিজেরাও কবিরাগুনা থেকে বেঁচে থাকি পরিবার পরিজনকে বাঁচাই দেশ আর জাতিকেও বাঁচাই শাসকের ধোঁকা দেয়ার পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে রব্বুল আলমিন আমাদের হেফাজত করুন আর শাসক নেতা আর ইমাম যারা তাদেরকে তৌবা করার তৌফিক দিন আলামদের সকলকে তার গুলাম হওয়ার তৌফিক দিন আমিনীবসালামুকম ওরহমাত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 जानून, के महान आल्लाजोर्सिंग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 जयंत डर जाकिर नायक देख अर्धांगिनी नातिनी रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगल